خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِن HUMَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ ইহ কুমিবুদীন মনুকুকুকুম আলু ফিরুতিহম আ্َّ බদু ف إන්න خயிرল হাদ س கிতাব اللهَّ வخল হাদِي হাদِي الله لَ وَසলাম වসাল உমور মুহදසාতُ হাফা என்னන්න কُল্লা মুহදසතිন বিধা وَকু্লা বিধাතිন দলালা وَকুল্লা দলালাතිন فن আল্লাহ মোহাম্মদ حميد مجيد اللهم بارك على محمد وعلى উালি محمد মাস মোকার ওলা সম্মানিত যুবক বাইরা দিনদার মুসলিম বাইরা আল্লাহ রবীন্দিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ রেজরি সনেরগরিবর পরে আজকে মসজিদ আিক আল্লাহ নহুর মধ্যে বসে দিন সম্পর্কে আল্লাহ সবান দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ রব আলীন আমাদেরকে এই শ্রাবান মাসে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন এবং রমাদানকে সামনে রেখে रमादान प्रस्तुति दृष्टिकोण इ दृष्टि कुरान सुनार दृष्टि कतटुकु ग्रहण जोग्य ए कतटुकु अग्रहण जोग्य विषय टी आलोचना आलोचना तो आज केलोचर संक्षिप्त कि आलोचना इनशाला আমাদের আজকের আলোচনা শেষ করব আমাদের আলোচনার সাবান সাবানের মধ্যবর্তী রাত এই রাত্রের কোন ফজিলত আছে কিনা ফাদিত কিনা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো লাইলাতমিন সাহবানে কোন এবাদত কোন আমল আছে কিনা কোনো আমল করার ব্যাপারে কোরআন এবং সুন্না আমাদেরকে কি বলে এটা হলো দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হলো যে এর পরবর্তী দিন সিয়াম পালন করা এই সিয়াম পালন বা সবে বারাতের রোজা বলতে আমাদের দেশে যেটা বোঝানো হয় কোরআন সুন্না এটার কোন। বিষয় আছে কিনা এটার সম্পর্কে আলোচনা আর চতুর্থ বিষয় হল যে এই সম্পর্কে আই মাইকার মতামত কি ছিল তারা আমাদেরকে এই ব্যাপারে কি বলছেন এই লাইলে সাহবাহের ব্যাপারে এই চারটি পয়েন্টে আমাদের আজকের আলোচনার বিষয় আমি এই চারটি পয়েন্টের সংক্ষিপ্ত আলোচনা করব এরপরে আমাদের কোন বা যদি প্রশ্ন থাকে আমরা সংক্ষেপে ওই প্রশ্নগুলো আলোচনা করব जिलत निर्धारित आटो आलशिष्ट आबान मासे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 আর আকিদার বিষয় খেয়াল রাখতে হবে যে আকিদার যে বিষয়গুলো সেগুলো কোরআনে কারিমের আয়াত স্পষ্ট আয়াত এবং নবী সালামের সহিবল হাদিস প্রতিষ্ঠিত হয় না। দুর্বল হাদিস দিয়ে দইফ হাদিস দিয়ে কখনো আপনার আকিদার কোনো বিষয় প্রতিষ্ঠিত করা যায় কারণ আকিদার বিষয়গুলো এলমে গায়েবের বিষয় কারণ এই একবার সুবান বললে এত লক্ষ্য স্বভাব হবে তো এই যে এত লক্ষ সবাব দিবে এমন শক্তিশালী দলিল লাগবে যে দলিলের ব্যাপারে কোন সন্দেহ নেই এরকম শক্তিশালী দলিল ছাড়া যে এত লক্ষ এত হাজার সবাব বা এই জান্নাত পাওয়া যাবে এটা পাওয়া যাবে সেটা পাওয়া যাবে যে ফজিলত আমাদের দেশে এই ব্যাপারে একটা ভুল কথা প্রচলিত আছে যে ফজিলতের জন্য জন্য তারা বলে যে ফাজাইলের জন্য যে দুর্বল হাদিস হলেও অসুবিধা নেই বা জাল হাদিস হলেও অসুবিধা নেই ফজিলত কিন্তু ফজিলতটা তো আকিদারই বিষয় তাহলে আকিদার বিষয় যদি হয় তাহলে সেটার জন্য হয় কোরআনে কেরিমের আয়াত লাগবে অথবা নবিসামের সহি হাদিস লাগবে তাহলে এই রাত্রিটা লাইলাত আমরা এটাকে আমাদের দেশে বিভিন্ন শব্দে এটা প্রচলিত এটার বহুল প্রচলিত শব্দ হল সবে বরাত এই সবে বরাত শব্দটা কোন ভাষায় ফার্সি ভাষায় তো আমরা বাঙালি হয় বাংলা বলবো বাঙালি যেহেতু আমাদের মূল ভাষা বাংলা তাহলে বললে আমরা বাংলায় বলব নিজের ভাষায় অথবা যেহেতু কোরআন সুন্নার ভাষা আরবি তাহলে আমরা আরবি বলবো মাঝখান দিয়ে আমরা ফার্সিতে যাব কেন ইরানের সাথে আমাদের এত মহব্বত কিসের এজন্য ইরানের মোহাম্বত দরকার নাই ফার্সি তো ইরানের ভাষা ইরানের সাথে মহব্বত কোন প্রয়োজন নাই এজন্য এটা যদি আমার ইসলামের পরিভাষা হয় আমার যদি এটা ইসলামে আমি মেনে চলি তো ইসলামের কোরআন সন্না ইসলামের বিধিবিধান তো আরবিতে তো এটাকে আমি প্রথমে হয় আরবিতে বলবো আর আরবি না হলে এটাকে আমি বাংলা বলবো। আমার হিন্দি ভাষায় ফার্সি ভাষায় উর্দু ভাষায় অন্য ভাষা এটা কিন্তু দেখা গেছে আমরা বাঙ্গালি কিন্তু না থাকার কারণে আমরা ব্যবহার করতেছি সবে বরাবর এটা হলো ফার্সি তো আমরা তাহলে আরবি যদি ব্যবহার করি আরবিটা কি হবে আরবি কি হবে লাইলে আরবি পরিবেশা হবে মিন লাইলে আর যদি আমরা এটা বাংলা ব্যবহার করি যদি বলি যে আমার আমার বাংলা মাতৃভাষা বলবো। তাহলে কি হবে রজনী শাবান মাসের মধ্যবর্তী রজনী আমরা হয় আরবিটা বলবো না হয় বাংলাটা বলবো আর ফার্সির দিকে যাওয়া দরকার নেই তবে কেউ যদি ফার্সিটা বলে তার গুণা হবে এই কথাও বলা যাবে না তারা ব্যবহার করলে শব্দগুলা ফার্সি যে শব্দগুলা এই শব্দগুলার পিছনে একটা গভীর জিনিস লুকায়িত আছে ফার্সি শব্দগুলো ফার্সিতে ইরানিদের মতে ইরানিরা কি সুন্নি না শিয়া শিয়া শিয়াদের মতে তাকিয়া আমাকে একটি জিনিস আছে শরীয়তে তাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো তাকিয়া তাকিয়া হলো মানে উপরে বাহ্যিক ভাবে একটা বলা হবে কিন্তু গোপনে অর্থ নেওয়া হবে আরেকটা মানে মতলব থাকবে আরেকটা কিন্তু শাব্দিকভাবে বাহ্যিকভাবে বলা হবে একটা তারা বলেন যে এই পদ্ধতিটা যায় আমরা বলে যে এই পদ্ধতিটা ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে যায় मैदान जगह विषय प्रतारणा कर प्रतारणार्धम है मूल नीति हल तक तक मानी एक शब्द बेर करब्दा बाह्य भाव बोझा जा लुकायित तरबी सल्लम सब जगह हजर न मान हाजी नजर आकी এই হুজুরের মধ্যে লুকায়িত আছে কিন্তু সেটা তারা প্রকাশ করে না হচ্ছে যে হুজুর মানে সম্মানের ভিতরে যে গোবন জিনিস লুকায়িত আছে এই জন্য আরবিতে হাতি ছিল কয়লা রসুল্লাহ আল্লাহ আর বাংলা লিখতেছে হুজুর সাল্লাহ ফর্মাইয়াছেন হুজুর সাল্লা করেছেন লুকায়িত আছে ঠিক একই ভাবে সবে বরাত এটা যদি কোরআনের যদি কোরআনে তো শব্দটা নাই হাদিস থেকে যদি শব্দটা নেওয়া হয়তো যদি আমরা ধরি যে হাদিস मैं फार्सि हादीर मेबान फार्सिने वासबान वी शबेबान शबेशान मान शाहबान रात और वास मानी मास्खान रात मध्यवर्ती रात তাহলে যদি আপনি শব্দটাই এর করেন। হাদিসের শব্দটাই ফার্সি করেন তাহলে ওয়াসী শবে সাবান সাবানের রাত্রির মধ্যবর্তী রাত কিন্তু ফার্সি সেটা করা হয় ফার্সি চলে গেছে সবের সাথে বরাত বরাত মানে लदर फारे बरत अर्थात फार्सिरा क्या बुजते ना लाइलेतुल कदर शबे बरत हाइलेतुल कदर মানে সাবানের রাত্রের মধ্যবর্তীরা সবে বরাত কিন্তু লাইলেতুল সাবানের ফার্সি না কিন্তু আমরা এই ব্যাপারে কোন চিন্তা গবেষণা ফিকির না থাকার কারণে আমরা কিন্তু এটা বিশ্বাস করে যাচ্ছি যে আরবি অর্থের মিল আছে লাইলেতুল সাহবান যদি আমি বাংলা করি তাহলে হবে কি সাবানের মধ্যবর্তী রজনী সাবানের মধ্যবর্তী রাত এটা তো সবে বরাতও হবে না ভাগ্য হবে না কিছু হবে না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 মন্তব্য প্রথমে আমরা বুঝলাম যে তাহলে এই রাত্রিটা হবে লাইলে শাহবান যেটা আমরা বললাম যে এটাই সুন্নার পরিবেশ এটার পজিলো প্রমাণিত কিটা এটার পজিলত আমরা বলবো এটা প্রমাণিত মানে এই রাত্রিটা কোন সন্দেহ নেই রাত্রের মর্যাদাটা ভিন্ন এই রাত্রের মর্যাদা অবশ্যই আছে এখন এই মর্যাদা পাইলাম কোথায় এটা দলিল কি কেমন জানলাম যে এই রাত্রের মর্যাদা আছে প্রথমে আমরা আসি কোরআনে কারিমে পুরানি সুরা নাম হল সুরা দিকে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 এখন মোবারকময় রাত্রি কোনটা আল্লাহা কিন্তু আরেক আয়াতে গিয়ে আল্লাহ সুবান সেটার ব্যাখ্যা দিছেন এখন এই আয়াতের আরো দুইটা আয়াত ব্যাখ্যা আছে কোরআনে কারিমের এই যে আয়াতটা ইন্ন হফি সেখানে গিয়ে আল্লাহাক এটাকে লাইল মোবার স্পষ্ট করছেন হুফি লাইল কাদার আমি কোরআন করেছি কদরের রাত্রিতে তা লোকানা স্পষ্ট হয়ে গেছে যে লাইলাত মুবারাকা কোনটা লাইলাতুল কদর আল্লাহ পাক এটা ব্যাখ্যা দিয়ে দিবেন আবার সূরা আল বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন শাহর রমাদানাল্লাদে উনজিলা ফীহিল কুরআন ওদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান শাহর রমাদান যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে কোন মাসে তাহলে আপনার লাইলেত মোবারকা বলতে লাইলাত কদর এবং সেটা রমাদান মাসে এটা একটা আয়াতকে আল্লাপাক আরো দুইটা আয়াত দিয়ে করে দিছে স্পষ্ট করে দিছে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 लोबारक लाइल जिनबल जम प्रथम कुरान कारकशिर मत परी तेरफ रचित हो नहीं दुनिया रचित हो তিনি তিনশো দশ হিজরিতে আন্তকাল করছেন অর্থাৎ প্রথম যুগের মানুষ তিনি বলতেছেন যে এখানে কদর এটাই হক ইমাম কর্তুবির মধ্যে তিনি বলতেছেন ইমাম কর্তুবী আন্তকাল করছেন ছয়শ পঞ্চাশ হিজড়িতে তিনি বলতেছেন যে এখানে দুইটা কথার মধ্যে লাইলেতুল নসলে শাহবান এবং লাইলেতুল কদরের মধ্যে এখানে আসাহ বেশি সহি কথা হলো যে এটা লাইলে কদর আবার ইমাম ইবনে কাসির একটু কড়াভাবে বলছেন মনে বলছেন যে এটা লাইলে হবে কেউ যদি এটা মনে না করে সে গোমরা হয়ে গেছে সে এখান থেকে থেকে হক অনেক দূরে গেছে। এটা ইমাম ইবনে কাসির যিনি সাতশত চুয়াত্তর হিজড়িতে এতকাল করেছেন তাহলে এইভাবে সকল তাপসির কারক কি ওলামায়ে দেবন্ধ দেওবন্দের যে সকল তাপসির কারক আশরাফ আলী থানবী রকা বলতে যিনি লিখেছেন নাম কি উনার মুক্তি শফি উনিও দেওবন্দি আলম ওলামাই বলছেন যে এখানে লাইলেতুল মোবারকা বলতে লাইলাতুল কদর সকল তাপসির কারক ইবনে আব্বাস রাদি আল্লাহন হুমা ইবনে অমর রাদি আল্লাহন হুমা তারপরে ইবনে মাসুদ রাদি হুমা তারপরে আপনার ইবনে আব্বাসের ছাত্র যারা ছিলেন তিনি অনেক বড় মাফের কোরআন তা কারণ বড় মানের মহাদিস বড় মানের ফকি একেবারে অলরাউন্ডার সব সাবজেক্টে উনি বড় মাফের একজন তাব ग्रहण करें प्रश्न हल्के একজন বড় মহাদিস একজন তিনি এখানে তিনি তো আর হুট করে বেহুদে একটা কথা বলে দেন নাই যে এটা কথাটা আগে তো লাইলে গবেষণা করে তারপরে বলছেন। এই উনি বলার কারণে ওনার কথাটা অ্যাকসেপ্ট হয় নাই কিন্তু আরেকটা দলিল এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে লাইলেত নসিন শাহবান বলতে কোনো একটা রাত মর্যাদা সম্পন্ন আছে প্রতিষ্ঠিত হয়েছে আরেকজন তার এই মতের সাথে একমত নাই তা আমাদের দেশীয় নিয়মের সেটার সিস্টেম কি ওইটা সিস্টেম হলো উনি নোট অফ বলেন এটা সারা জীবন রেকর্ড থাকবে যে ওই সিদ্ধান্তের সময় কমিটির অমুক সদস্য এটার সাথে একমত হন নাই কিন্তু আপনি যদি নোট অফ ডিসেন্ট না দেন চুপ করে থাকেন তাহলে বোঝা যাবে যে পরবর্তীতে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 যে উনি যেহেতু সেই তাবে ক্রামের যুগে যিনি অসংখ্য অর্থাৎ ওনার এই বক্তব্যের দ্বারা লাইলে শাহবানের ফাদ মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে গেছে আমার এই কথাটা বুঝতে পারছেন সবাই দ্বিতীয় কথা হলো असंख हादी महदेश राम येरिहत शही हादी दूर एक हादी ग যেগুলো নিজে নিজেই সহিপুরি সহি ইমাম মালেক রাহেমা উল্লাহ সহি আল বুখারি সহি মুসলিম এবং মাত্তা ইমাম মালেক এই তিনটি হাদিসের গ্রন্থে যে হাদিসগুলো নিয়ে আসছেন এই হাদিসগুলো গুলো कारण सही माजा, माजार तेरस नम्बर हादीस अबू मुसादी बर्णित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 এই জন্য মহাদেশিন বলেন যে দই দুর্বল। কিন্তু দুর্বল যখন আট জন মিলে যায় এক পক্ষে যদি আট জন দাঁড়ায় আপনার জিনিস একটা এটা আলগানোর জন্য দিছেন এখন একজনে পারে না দুর্বল চার পাঁচ জন আসি যখন একসাথে দৌড়ছে দুর্বল চার পাঁচ জনে ধরলে কিন্তু এটা তখন সহজ হয়ে যায়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 মানে ওই অন্য আত্মার কারণে আরো বাকি সাপোর্টের কারণে এটা দুর্বল হবার পরেও ওই শক্তিগুলো যখন তার সাথে যোগ হয়েছে তখন এটা শক্তিশালী হয়ে গেছে এই আপনার অনেক জন্য এই হাদিসটাকে বলছেন তির্মিজির যিনি ব্যাখ্যা কারক সফি তির্মিজির ব্যাখ্যা কারক হলো আব্দুর রহমান মুবারক ফুরি রাহম তিরমিজির সবচেয়ে বড় ব্যাখ্যা যেটা তোলা হওয়াজি रहमान मुबारकपुर दुरबल सनद एको आलबाणी नाम सुनले एलार्जी अलबाणी रहमत नाम सुनने আলবাণী রহমতুল্লাহ মিলে যায় সেটা দলিল ফেস করে দেখবেন যে আলবাণীর নাম খুব সম্মানের সাথে উচ্চারিত হয় দেখবেন সব জায়গায় দলিল দিলেই প্রথমে বলে যে হাদিসের ইমাম আল্লা নাসির উদ্দিন আজকে রহমতুল্লাহ আলহ যোগ হয় অন্যদিন রহমতুল্লাহ হয় না আজকে কিন্তু দেখবেন যে উনার নামের সাথে সবাই গেছে। যেটা সেটা খারাপ এই জন্য মানে আলবানির সহি বলছেন আবার অপরপক্ষে আবার কিছু ভাই আছেন আলবানি রহমতুল্লাহ আলহ সব মানে এই জায়গায় আসলে কয় আলবানি ভুল করছে এরকম আছে না কিছু ভাই দেখবেন যে লালিতা আলবানি সব বুঝে এই জায়গায় আসে আলবাণী বুঝে না আপনি আমি যদি প্রথম আপনাকে আমাকে ঠিক করতে হবে যে আমি কোন মানহাজের উপরে চলবো সেই ব্যাপারে আমার মানহাজ কোনটা হবে সেই ব্যাপারে পৃথিবীতে মূল মানহাজ দুইটা একটা হলো না বুঝলে আমার আলোচনা শুনবেন আমাদের এই বিষয়ের উপরে বিস্তারিত আমার আলোচনা আছে এই দুটা না বুঝলে আপনি সহি কিছু বুঝবেন না আগাগোড়া কিছু বুঝবেন সহিয়া কীদের কিন্তু সহজ জিনিস না খালি রাফলিয়া করবেন আর আমি জোরে বলবেন মনে করবেন বিস্তারিত সংক্ষিপ্ত কথা হলো একটাকে বলা হয় তাকলিদে তাকলিদে মানে আজকে ডক্টর আসছে ডক্টর যা কয় তাই আমি কিছু বুঝি আমি মূর্খ মানুষ না আপনিও কবেন যে আলহামদুলিল্লাহ এখন সকাল আটটা এটার নাম হলো তাকলি দে মানে ব্যক্তির অন্ধ অনুকরণ এটাকে আরবিতে বলা হয় তাকলি শাকসি। আরেকটা হলো সংক্ষেপে জনের মতকে এক জায়গায় একত্রিত করা যে ডক্টর ইমাম হোসেনের কথাও আনলেন ডক্টর মঞ্জুর আল্লাহ এর কথাও ডক্টর আবু বক জাকারিয়ার কথাও আনলেন ডক্টর সাইফুল্লাহর কথাও আনলেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের কথাও আনলেন চারি পাঁচজন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 আপনি কোনটা গ্রহণ করবেন যেটা দশগ এটা কাছে কোরআন সুন্নার আপনি তখন এই ফার্স্টা ভাসি বালোটা নিবেন এটার নাম হলো তানাক্কল এটা যুগে যুগে হয়েছে এটার নজির আজকে নতুন না এটা ইতিপূর্বে যুগে যুগে এই তানাক্কল হয়েছে আমাদের দেশে আমরা যে মাঝাব অনুসরণ করি এই মাঝহাবের নাম কি হানাপি মাঝাব হানাপি মাঝাব কিন্তু তানাক্কলি মাঝাব আলাদা মাঝাব এগুলো তিনটা স্বতন্ত্র আলাদা আলাদা মাঝাব এই তিনটা মাঝহাকে পরবর্তীতে একত্রিত করে এক মাঝহ রূপান্তর করা হয়েছে এবং এক মাঝাবের রূপান্তর করতে গিয়ে কোনো মাসালায় দেখবেন যে ইমাম আবু আনীফা রহমতাল এর মত কে গ্রহণ করা হয়েছে আবার করার সময় যার মতটা কোরআন হাদিসের বেশি অনুকূলে পাওয়া গেছে সেটাই গ্রহণ করা হয়েছে সেটাকে আবুয়ানিফারও হতে পারে মোহাম্মদেরও হইতে পারে আবু ইউসুফেরও পারে এজন্য দেখবেন অধিকাংশ মাসালায় আবুয়ানিফার সাথে আবু ইউসুফের মিল ইমাম মোহাম্মদের মিল কিন্তু তাই বলে বলা হয় না যে বিপরীত কথা বলছে অধিকাংশ মাসালা আবুয়ানি পাতটা বাদ দিয়ে আবু ইউসুফের নেওয়া হয়েছে কোনটাতে ইমাম্মদ রহমতুল্লাহ নেওয়া হয়েছে এই যে তিনজনের মাঝাবকে একত্রিত করে যেটা কোরআনার বেশিক কাছে এটা গ্রহণ করা এটার নাম হলো তানাকুল बर्तमान दुनिया पद्धति प्रचलित एक ता तान ता। ता तकली पृथ्वी बोलुप्त हुए चार्ट माजबी हक माजबार मध्य के अंधभरण तकली मजहब अनुसरण करब शी मजहब जाटा की जाल ना दईव না হাসান না সহিখ মানুষ জাহেলা আমি এই মাঝাবের যা আছে তাই মানব এটার নাম হলো তাকলে দে আরেকটা হলো তানাক্কুল বাইনাল মাজাহ বা যে চারটা প্রসিদ্ধ মাঝহ চার মাঝাবের সব প্রত্যেকটা মাসালায় চারটা একত্রিত করবেন मूल विषय ना मूल विषय की दलिल कुरान सुन्ना व्यक्ति चीनी ना चीनी दलिल यान बैनल मजाबिल এখন আপনাকে প্রথমে ঠিক করতে হবে যে আমি কি তাকলিদে এখন এটা স্পষ্ট ফতোয়া তাকলিদে এটা অধিকতর সহি এবং এই ব্যাপারে সবাই একমত কিন্তু এটা করতে গেলে বিপদও আছে সমস্যাও আছে সাধারণ মানুষ যদি চার মাজাব মিলে এক মাজাব মানতে যায় কারণ হইল সাধারণ যাওয়া। জন্য যারা তাকলে পক্ষে তারা বলছেন যে কোনো অবস্থায় ওই ভয়ঙ্কর বিপজ্জনক রাস্তা যাওয়া যাবে না এজন্য দেখবেন আমাদের দেশের ওলা মাইকেরামেরা কিন্তু ঘোর বিরোধী তানাক্ষোলের তাদের কথা হলো আপনি শক্ত করে আপনি সাধারণ মানুষ চারি মাঝাবকে এক মাঝাব মিলাইবেন কেমনি আপনি বুঝবেন কেমনি যে কোনটা সহি কোনটা বেশি সহি কোনটা এটা আপনি বুঝবেন কিভাবে এজন্য এটা এইটা জন্য এরকম আলেম লাগবে এবং যে আলেমেরা এই তানাকুল করবেন ওই আলেমদের আপনি তাকলে আমাদের সহবত লাগবে এই আপনাকে আমাকে আগে ঠিক করতে হবে যে আমি কোন রাস্তায় হাঁটবো তানাক্কুলের রাস্তায় হাঁটবো না তাকলেদের সাক্ষী রাস্তায় হাঁটবো যদি তানাক্কুলের রাস্তায় হাঁটেন রাস্তাকে আপনি নতুন হাঁটতেছেন এর আগে কেউ হাঁটে নাই সর্বপ্রথম কে হাঁটছে বলেন আমাদের এই রাস্তায় হাঁটা শুরু করছে হাতে এখন সহিয়া কুরুখ বিখে সেটাই চিনে না এটা বিপদজনক এর জন্য খেয়াল রাখবেন বেশি বেশি হালাকায় বসবেন বেশি বেশি দাওয়াত দিচ্ছি সোহিয়াকিদার আমল করতেছি সোহিয়াদার কথা বলছি এই রাস্তার প্রথম যিনি মুরব্বী তিনি হলেন শাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া মিয়া এই লোকের নাম মনে রাখবেন ভালো করে কি নাম সাইফুল ইসলাম সাইফুল ইসলাম বলা হয়েছে কেন এই উনি ইসলামের এই তানাক্কুলের এই সহিদার সাই মাজাব মিলে এক মাঝাব এটার মূল প্রবক্তা উনি প্রথম পৃথিবীতে সর্বপ্রথম যে মানহাজ যে আকিদার যে উস্লুভ যে পদ্ধতিতে হাঁটার চেষ্টা করতেছি এটার প্রথম আবিষ্কারক সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ উনি এই ইমাম ইবনে তাইমিয়ার এই খণ্ডের পতোয়া আছে এটা হল ইমাম দ্বিতীয় খন্ড এরকম এখানে চারটা মাঝাব বরং চার মাঝাবের বাহিরেও আরো যে মাঝাব ছিল ইমাম আউজাইয়ের মাঝাব লাইজবিন সাহা মাঝাব তারপরে আরো যে সকল মাঝাব ছিল সেই সকল মাঝাবের পতোয়া সহ রাস্তায় চলতে হলে প্রথমে দেখতে হবে যে এই ব্যাপারে এই মাছ আলায় ইমাম তাই মিয়া কি বলছেন আপনি যদি চলবেন তা রাস্তায় আর খুঁজবেন যে মুক সাহেব কি বলছে তাহলে কি রাস্তা দুটা এক রাস্তা দুটা ভিন্ন ভিন্ন এজন্য যদি এই রাস্তায় চলতে চায় প্রথম খুঁজতে হবে শাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তারপর আরো কয়েকজন মুরব্বের নাম মনে রাখবেন উনার তিন ছাত্র ইমাম ইবনুল কাইম ইমাম আহুরি যে আরেকজন হইল ইবনুল কাইম ওনার তিন বড় বড় ছাত্র ইবনুল কাইম ইবনে কাসির ইমাম আহাবি এরা হলো এক একটা সাগর মানে ইবনুল কাইম মানি উনি একটা সাগর ইবনে কাসির আর আরেকটা সাগর তারপরে আপনার ইমামা জাহাবি উনি আরেক সাগর এরা এমন এমন যেটা পৃথিবীর কোন পন্থী আলেম লিখতে পারে নাই এই জন্য বাধ্য হয়ে হানাপি সাহি মালিকি হাম্বলি সবাই এদের কিতাব পড়তে বাধ্য এদের কিতাব না পড়ে পৃথিবীতে কেউ আলেম হইতে পারে না বুঝতে পারছেন এই তিনজনের সহিয়াকিদার তিনজন প্রতিকৃত একজন হইলেন ইমাম ইবনুল কাইম ইমাম ইবনে কাসির আর আরেকজন হইলেন ইমাম আজ আপনি ইবনে কাসিরের তাপসির না পড়ে পৃথিবীতে হানাপি সাহাপি মালিকি হাম্বলি কেউ তাপসির জ্ঞান অর্জন করতে পারবে না ইবনে কাসিরের তাপসির বাদ দিলে পৃথিবীতে তাপসিরে নাই তাপসিরে নাই মানে তাপসির উপরে পাণ্ডিত্য অর্জন করতে গেলে তাপসির আলম শিখতে গেলে ইবনে কাসির বাদ দিয়ে কল্পনা করা যাবে না ইবনুল কাজুল মাদ সকল দেবন্দী মাদ্রাসা ইবনুল কাজ ইমাম আজাহাবির আলামিন্ন সিয়ারু আলামিন্না হইল রাবিদের জীবনী সাহাবাইকরামের জীবনী তাবনী আপনি রাবির জীবনী না জানলে दीस निल उन्नारो या जगहे किना उन्नारदीना जारे हादी बर्णना करो जीवने शाम गेना গেছে বিশ হিজড়িতে বা তার আরো পরে অর্থাৎ তার জীবদ্দশায় এই লোক পৃথিবীতে জীবিত ছিল না এইভাবেই হাদিসের আপনার বিশ্লেষণ করে এটা সহি জাল যে নির্ণয় করা হয় পদ্ধতি এটা আপনার ইমাম আজাহির সিয়ার ও আলামিনুবালা বাদ দিয়ে কেউ এই হাদিসের উপরে পড়াশোনা করতে পারবে না তিনজনে কাই আর হলো তিনজন এই জনের পরে একবার আধুনিক যুগে এসে শাহ আলীলবি রহমত আলী তারপরে এসে আল্লা সাউকাহানি আল্লাহ সাউকাহানির না সারা দুনিয়া আলমের মধ্যে প্রসিদ্ধ নাম হলো মাজাহেব আকিদার নাম হইলো সহিদা বুঝতে পারছা জান আমরা বলি না সহিদার ভাই সহিদার মসজিদ সহিদার হালাকান এই সহিদার হালাকা মানি এই তানাকুল বাইনাল মাজাহেবেন ব্যাপারে গেলে নাম হবে বাইনাল ব্যাপারে গেলে নাম হবে তারপরে আপনার একেবারে লেটেস্ট এসে আরবের তিন বড় বড় আল্লাহ পাক যাদেরকে এই আধুনিক যুগে দুনিয়ার মানুষের দিনের উপরে চলার জন্য তাদেরকে আল্লাপাক খাস রহমত দান করে আল্লাহ বিশ্বের আলম দিয়েছিলেন একজন হইলেন শেখ বিন হইলেন মোহাম্মদ গভীর ওটা দান করছিলেন মানে একেবারে ফাতাল পর্যন্ত গেছেন মানে ওই আপনার কুফের মধ্যে কিছু আছে পাঁচ হাত গভীর কিছু আছে দশ গভীর আরম মানে গভীরা নাই এই তিনজনের একজন হলো আকে শাইকবিনের ক্ষেত্রে ওসাইমিন কি বলছেন ইমামা জাহাবি কি বলছেন ইমাবিবনে কাসির কি বলছেন আল্লামা শাহকানি কি বলছেন শাহুল রহমতুল্লাহ কি বলছেন শাহিদ বিন বাস কি বলছেন কি বলছেন আলী কি বলছেন এবং বর্তমানে জীবিত যারা আছেন এদের মধ্যে আলমদের একজন একেবারে প্রথম তিন চার জনের মধ্যে একজন শাহে বিন ফাউজান হাফেজ তারপরে আছেন আপনার মোহাম্মদ আল আমিন শান্তিতি উনি মারা গেছেন উনিও আমাদের এই রাস্তার বড় এক মুরবী মোহাম্মদ আরেকজন আছেন মরক্কোর একটা শহর এজন্য এদেরকে শানকেইতি বলা হয় এরা হইল এলেমের বিশাল জাহাজ এই মোহাম্মদ বিন হাসান আর দুদু আর শানি উনি এখনো জীবিত এবং পৃথিবীর চারি পাঁচ জন আলেমের মধ্যে একজন ওনার ইন্টারনেটে যে সার্চ দেবেন মোহাম্মদ আল হাসান আর দুধু আর শান বিভিন্ন ব্যাপারে মদিনার শেখারা বলছেন যে ওনার মতো আলেম বিশ্বে তার দ্বিতীয় কাউকে দেখেন নাই সোহান মানে এরকম কিতাবের পাতা তার মুখস্থ একটা দুইটা কিতাব না শত শত কিতাব মুখস্থ মানে উনার দেখলে ছাত্র হওয়ার জন্য যে আলম দরকার সেই আমরা বাংলাদেশে কেউ নাই তাহলে আপনি এদেরকে বাদ দিয়ে সহিয়া কি দানা এই কথাটা আমি ব্যাখ্যাটা করছি এই জন্য যে আপনি যখন সহি আকিদার উপরে তানাকুল চলবেন তখন আপনি যে এরা বুল করছে দুই দিকে তা দলি। এক দিকে মানে ওই যে যেই জায়গায় দেখা যাবে যে মিলবে আলবাণীর সাথে তাই মিয়ার সাথে মক্কামুদ্দিনের সাথে সেইটা একবারে জোরে সেই পতোয়া যেমন এই যে আজকে রাত্রে দেখবেন যে সমস্ত দেওবন্দি আলেম বেরুল আলেম সবাই দলিল হইল আল্লা নাসিরুদ্দিন আলবাণী আলবাণী নাসির আল্লা নাসিরুদ্দিন আলবাণী যদি এত বালো আলেমে হয় তো তিনি তো রাফুলি এদাইনের কথা বলছেন তিনি তো আমিন জোরে বলতে বলছেন তিনি তো বুকের উপরে হাত বানতে বলছেন তার তো আরো শত শত আমল আছে খালি এটা তো না তো সেগুলো কেন ফেত হলো। সেগুলো যদি ফেতনা হয়নি যে বলছে লাইল সব হাদিস সহি তারাবির বিশ্বাকাতের দলিল কোন জায়গার দলিল মক্কামুদ্দিনা মক্কামদিনে বিশ্বাকাত আলহামদুলিল্লাহ দলিল তো যদি মক্কামুদ্দিনে বিশ্বাকাতের দলিল সহি হয় তো মক্কামুদ্দিনের যত আমল আছে সবে তো সহি তো মোকামুদিনেরা খালি বিশ্বকাপ তারাবি পড়ায় এর সাথে সাথে আরো আমল নাই তাদের কিন্তু বিশ্বাকাত যেহেতু আমার সাথে মিলে গেছে আমার দলের সাথে সেটা এইভাবে অসংখ্য ইবনে তাই মিয়া ফতোয়া দেখবেন যে অনেক ফতোয়া যেটা মিলে যায় আমাদের দেশের সাথে ওই ফতোয়া লেখার সময় এক নম্বরে ইবনে তাই মিয়া বলছেন এরকম লেখা হয় আর যেটা মিলে না কয় যে এটা হলো লাভ গুরু যে ইবনেতাই মিয়া এই হলো মানে একদিকে দলবাজি আরেক দিকের দলবাজি দেখেন আরেক দিকের সাথে আমার অনুসরণীয় অনুকরণীয় সব ঠিক আছে ইবনে তাইমিয়ার কোন মশালা আমার সাথে মিলতেছে না এবার ইবনে তাইমিয়ার গোমরা ফতোয়া দিতে দেরি নেই এটা আরেক গোমরাহী আরেকটা আশ্ব আমরা বলতেছি যে এই হাদিসটা যেটা আমরা আলোচনা করলাম যে আটটা সনদে যে আসলে আলবাণী সহি বলছে বাণী এটা আজকের যুগে চোদ্দশো বছর পর বলে নাই আলবানির আগে আরো শত শত এটাকে সহি বলছেন দই বলছেন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 তাহলে বোঝা যায় যে লাইলে যেহেতু আমরা এখানে শেষ করি দুই নম্বর পয়েন্ট হলো এই রাত্রের লাইলে সাহবানের রাত্রের আমল কি আমল হলো এক দুইটা আমল হলো দুইটা আমল কয় প্রকার বলেন তো আমল কয় ধরণে করা যায় আপনাদেরকে আমাদের সরকার বাড়ি মসজিদে নিয়ে ট্রেনিং আপনার আমল দুই রকমের এক ধরনের আমল হলো কালবি আরেক ধরনের আমল হলো বাদানি এক ধরনের আমল বলা হয় কাদি আরেক ধরনের আমল বলা হয় জেসমানি बुजते किसुम शरिदी शरीर शरीर जमीन पढ़वे कलप ठीक है नाम लगे ना कल्बे नामा जाए नाम शरीर नड़ाचड़ा करते किस शर को नड़ाचड़ा लागे ना सम्पूर्ण कल्बे दोनोटर हिंसा कथा कल्बे हिंसा मुक्त हवा इनधरणी যেটা পাইলামেক মুক্ত হওয়া আমার আকিদার মধ্যে যত সেরেক আছে সব অ্যান্টিভাইরাস দিয়ে পুরাপুরি ক্লিন করে নেওয়া পরিষ্কার করে নেওয়া এক এবার দুই মুছে যে আমার ইমানের মধ্যে আকিদার মধ্যে কোনো সেরেক থাকবে না আমার আবাদতের মধ্যে কোন সেরেক থাকবে না তারপরে আমার মহামালাত হিংসা মুক্ত হওয়া কালবে ভিতরে হিংসা লই বসে আছে তা আল্লাপাকে এই রাত্রে মাফ করেন না তাহলে হিংসা মুক্ত হলে আল্লাহ মাফ করবেন তাহলে এই রাত্রের গুরুত্বপূর্ণ আমল হল হিংসা মুক্ত হওয়া কোনো আমল না আমল হলামল দুইটা কাদি আমল মানে শরীরে কোনো আমল করা লাগবে না আমলটা হবে কিসে কালবি আবাদত এত কাঁদি আবাদত আকে এই দুইটা হলো এই রাত্রের এর বাহিরে उद्यापन कराबतर उद्देश्य मस्जिद समबेत हवा तरह अपन विशाल आकार आलोकसज्जा करापे विभिन्न रकम করা। এগুলো সর্বসম্মত আলেম তারা কেউ এগুলাকে সুন্নত বলেন নাই মুস্তাহাব বলেন সবার ঐক্যমত এগুলো বেদান এগুলো আমাদের দেশের স্বার্থের জন্য আমরা কেউ কেউ বানাইছি সবে বলাতে এক আলেমের এক লক্ষ টাকা ইনকাম হয় তা আপনি ইনকাম করতে হলে আপনার ব্যবসা যদি উন্নতি করতে হয় ব্যবসা ডেভেলপ করতে হয় তো ব্যবসার জন্য নতুন নতুন পলিসি লাগে না ঠিক করা লাগে না সব সময় এক পলিসি দিয়ে ব্যবসা ভালো চলে না ব্যবসার যুগের আবর্তনে অবস্থা আবর্তনে আপনার এটা চেঞ্জ করতে হয় তো এই রাত্রে যদি আপনার এক লাখ টাকা ইনকাম হয় তা আপনি তো আপনার ব্যবসাকে ওইভাবে সাজাইতে হবে ওইভাবে আপনি ঠিক করতে হবে তো এটার জন্য নতুন নতুন আবাদত বিভিন্ন পদ্ধতি বিভিন্ন কিছু চালু হয় হওয়াটাই স্বাভাবিক এজন্য জন্য ওইটা কোন আলেমের বক্তব্য না বা কোন আলেমের মত না ওইটা হলো ব্যবসায়ীদের মত এটা তার ব্যবসার উদ্দেশ্যে আমরা একটু আগে বললাম না যে মোহাম্মদ বিন হাসান তারপরে মোহাম্মদ আল আমিনা সানপ্রীতি এদের সামনে আজকের যুগে এদের সামনে গেলে তো আমরা বাংলাদেশের যে সকল আলমের আছে এরা তাদের ছাত্র হওয়ার এখনো যোগ্যতা অর্জন হয়নি আলেম বলতে আমরা ওদেরকে বুঝাচ্ছি ওই জাতীয় যারা আলেম তারা কেউ পৃথিবীর এই মাসে সবচেয়ে বেশি সিএম পালন করতেন তেরো চোদ্দ পনেরো পালন করা এটা শূন্য নবী সালামের গুরুত্বপূর্ণ একটা শূন্য প্রতি মাসে তেরো চোদ্দ সিয়াম পালন এই উদ্দেশ্যে কেউ যদি সিয়াম পালন করে সেটা সুন্নত কিন্তু কেউ যদি মনে করে রোজা সারা মাস কোনো কারণ থেকে ফজিলত প্রমাণিত না সেটাকে নিজে ফজিলত বিশ্বাস করা এটা সুন্নতের বিপরীত চতুর্থ নম্বর আমরা বলছি আইএমাইকার মতামত আইএমাইকার আমাদের মধ্যে জনের মতামত পাওয়া যায় আর তিনজনের মতামত পাওয়া যায় মতামত বন্দীগী করে আল্লাহর কাছে কান্নাকাটি করে এটা মুস্তাহাব কিন্তু মসজিদে এহতাল করা উদযাপন করা সমবেত হওয়া এগুলো সুন্নতির খেলাফ এগুলো বেদা ইমাম মালিক রহমতুল্লাহ মসজিদ নবীর ইমাম ছিলেন তিনি অত্যন্ত কড়া ভাবে বলছেন যে এই রাত্রিতে মসজিদে আলোকসজ্জা করা সমবেত হওয়া উদযাপন করা এগুলো হানাফি মাঝাবের সর্বশেষ একটা বক্তব্য পাওয়া যায় মারাত পালাহ মারাত ফাল হানাফি মাঝাবের একটা গুরুত্বপূর্ণ ফেট ফেরকি এখানে বলা হয়েছে যে এই রাত্রিতে মসজিদে মত হইলো যে এগুলো বেদাম আর অন্যান্য মাজাবের ইমামদেরও পরবর্তী ইমাম যারা ওলামা তাদের মত মতো হইলো এটাই যে এগুলো সব বেদাম সোহান যে ভাই প্রশ্ন করছেন এখানে যে এই হাদিসগুলোর বিশুদ্ধতা জানতে চেয়েছেন এই হাদিসগুলো আমরা আলোচনার মধ্যে বলছি প্রথম যেটা বলছেন সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন মুশরিক সবাইকে ক্ষমা করে দেন সহিবান এটাই বলছি যে আটটা সনদে এই হাদিসটা আসছে আটটা সনদে আসার কারণ আটাই দুর্বল কিন্তু আটজন দুর্বল মানুষ মিলে যখন একটা আটজনের শক্তি হওয়ার কারণে এটা সহি হয়ে গেছে এজন্য প্রথম হাদিসটা সহি আশার থেকে বন্নীত সোহাবলী মানের যে হাদিসটা এখানে লিখেছেন এই হাদিসটা ইমাম তির মিজির রহমতুল্লাহ বর্ণনা করেছেন তিরমিজির মধ্যে বর্ণনা করে ইমাম তিরমিজি বলে দিছেন যেমিজি বলে দিচ্ছেন যে এই হাদিসটা তারপরে যেটা দিচ্ছেন ওই যে এই রাতে বনে কালবের ভেড়া বকরির পশমের বেশি সংখ্যক গুনাগার কাল্লাম করে দেন এটার সনদ শুধু দৈব না তিন যে আছে দুর্বল আবার তিন রকমের আছে একটা হলো শুধু আরেকটা হলো একটু না। একটা হলো দুর্বল লাঠি দিয়ে হাঁটতে পারে আরেকটা হলো এমন দুর্বল লাঠি দিয়ে হাঁটতে পারে না বসে থাকে হাতার মতো শক্তি নেই আরেকটা হলো সোজা হয়ে বসতেই পারে না এটা তিন রকমের দুর্বল আছে হাদিস দৈব হাদিস তিন রকমের যেটা একেবারে ওই বসতেই পারে না বিছানা শুয়ে গেছে এটা এমন যে হাঁটতে পারে এটা হলো দৈব তো এখানে যে হাদিসটা যে এই রাতে বনি কালবে বেড়া এদেরকে সেও বেশি সংখ্যক গুণাগার কাল্লা মাফ করে দেন এটা হলো মানে অত্যাধিক দুর্বল আর নফল নামাজ আবাদ সম্পর্কিত যেটা লিখছেন যে ইবনে মাজার হাদিস অত্যন্ত দুর্বল খালি দুর্বল না তারপরে ওই যে আরেকটা যেটা লিখছেন গোসল করা গোসল করাটা হলো মানে এমন জাল যেটা সনদ বিহীন জাল কিছু জাল আছে সনদওয়ালা জাল মানে যারা জাল হাদিস কয়েক রকমের আছে এক ধরনের জাল হাদিস আছে যেটা সনদ দিয়ে সনদ দেওয়া আছে কিতাবেও নাই এরকম জাল হাদিস আছে এটা হলো ওই জাতীয় জাল হাদিস গোসল গোসল করলে সব গুণা মাহফিজাহিন এটা এই জাতীয় জাল আর আরেকটা বলছেন যে এবাদত বন্দে গীতে কাটাও আলিরা থেকে खबुल्ला जहांगीर आलिश ग मानी जो जन रीख हादी बर्णना कर প্রত্যেক রাবি সম্পর্কে এখানে একেবারে আপনি যা জানতে চান সব এখানে যে থেকে প্রকাশ করা। আপনি আমাদের কাছে ফোন করিয়েন যোগাযোগ করিয়ে আমাদের ওখানে লাইব্রেরি আছে ওখানে বিক্রি করে আপনি যোগাযোগ করলে পাবে। এগুলা আরেকটা বিষয় হলো শুধু এটা না ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ এর যে বইগুলো আছে राहबे गुरुत्वपूर्ण बो गुला बहुत बेसि बस पढ़वेंहि आकीदा सही सम्पर्क अपनी क्लियर सबकिन যে আল্লাপাক আমাদের সবাইকে শহীদিনের উপরে থাকার কামত থাকার আল্লাপাক আমাদেরকে তোমি